আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ সম্পর্কে যখন আল্লাহ সুবাহআ নিজে থেকে সঈদিনামের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছিলেন এবং সেই বিষয়টি ছিল এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সালামের উপরে অর্পণ করার উপলক্ষ সেটা হচ্ছে মুস আল্লাহ সাল্লামের উপরে আল্লাহ সুবাহ নবুত দিলেন ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গত পর্বে আমরা কুরআনে কাহিনী বর্ণনার ধরন সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পাই কুরআনে একমাত্রা ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী বাদে অন্যান্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুবাহ বিভক্ত করে ভেঙে ভেঙে বিভিন্ন সুরাতে উপযুক্ত স্থানে উল্লেখ করেছেন ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সাহিদিনা মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের মধ্যে সেই বিতর্ক এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আলসু মহামাত সেই মোহাম্মার বর্ণনাকে পটভূমি হিসেবে গ্রহণ করে প্রয়োজনে অন্যান্য সুরার আয়াতকে উল্লেখ করা হয়েছে সঈদ রাহ সাল্লাম তিনি যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবং সেই ভরা রাজদরবারে। যে সংলাপ হলো যে বিতর্ক হলো সেটা শুধুমাত্র একটা বিতর্ক ছিল না সেটা ছিল সত্যিকারের একটি যুদ্ধ একটা লড়াই এই লড়াই ময়দানের লড়াই ছিল না শারীরিক যুদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল ইমান এবং আকিদার মধ্যে যুদ্ধ ইমান এবং কুফরের মধ্যে চিন্তা এবং চেতনার যুদ্ধ মন এবং মগদের যুদ্ধ আদর্শগত যুদ্ধ ফেরাউনের লোক লস্করকে আমরা দেখতে পাই আলোচ মাতালা তিনি তাদের জন্য যথেষ্ট ছিলেন আল্লা সুমাতা ফেরাউনকে তার সমস্ত সৈন্যবাহিনী সহকারে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন মুসলাবা বনী ইসরায়েল তারা কেউই ফেরাউনের লোকজনের সাথে যুদ্ধ করেননি জিহাদ করেননি সরাসরি যুদ্ধ সংঘর্ষও তাদের মধ্যে হয়নি কিন্তু এরপর আমরা দেখতে পাই ফেরাউন যখন সদল বলে মুসা আলাইসাল্লাম এবং তার বনী ইসরায়েল জাতিকে ধাওয়া করেছিল ফেরাউন ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত তার সমস্ত সৈন্যবাহিনী তারাও ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত কিন্তু বনী ইসরায়েল সেই সময়ে ছিল পলায়ন কারণ তখন আল্লাহ সুহাম তাল্লাহ তাদের উপরে জিহাদের বিধানকে অবতীর্ণ করেননি কিন্তু যখন আল্লাহ সুবাহ তাল্লাহ ফেরাউনকে সদল বলে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এরপর থেকে আল্লাহ সুবাহ তাল্লাহ নিয়ম হিসেবে ঠিক করে দিলেন জিহাদকে এরপর থেকে আমরা দেখতে পাই ইমান এবং কুফরের মধ্যে যে সংঘর্ষ তার মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে জালেমদের ধ্বংস করার জন্য যে নিয়ম আল্লাহ ঠিক করে দিলেন সেটা হচ্ছে জিহাদ জিহাদ ফিসাবিল্লাহ সেই চূড়ান্ত যুদ্ধের ঠিক আগের পর্যায়ে হচ্ছে ইমান এবং কুফরের মধ্যে আদর্শগত যুদ্ধ যেটা আমরা দেখতে পাই সাইদিনা মোসা এবং ফেরাউনের মধ্যে একটা লম্বা সময় ধরে চলেছিল আদর্শগত যুদ্ধ চিন্তা চেতনার যুদ্ধ মন এবং মগদের যুদ্ধ বিশ্বাস এবং আদর্শের লড়াই হক এবং বাতিলের মধ্যে লড়াইয়ের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ যেই দিন যেই মুহূর্ত থেকে আপনি ইমানের দাওয়াত দেওয়া শুরু করবেন সেই দিন সেই মুহূর্ত থেকেই এই চিন্তা এবং চেতনার যুদ্ধ শুরু হতে বাধ্য মন এবং মগদের এই যুদ্ধ শুরু হতে বাধ্য যে যুদ্ধের পূর্ণতা হয় যেমনটা আমরা ইতিহাস থেকে দেখতে পাই যখন ইমানদাররা চূড়ান্ত বিজয় অর্জন করেন সামরিক বিজয়ী অর্জনের মাধ্যমে এবং কাফেররা সামরিক পরাজয়ের মাধ্যমে সমস্ত দিক থেকে চূড়ান্ত ভাবে অপমানিত এবং ধ্বংস হয় সুরা চুরাশোয়ারাতে আল্লাহ মোহাম্মতাল সাইদিন এবং ফেরাউনের মধ্যে সেই বিতর্ককে আমাদের সামনে উপস্থাপন করেছেন আলো সুহামতোলা বলেছেন আদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে সামুদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে লুতের সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে আসহাবুল আইকা বা সুয়াইব আল্লাহ সাল্লামের সম্প্রদায় রাসুলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সুরা আর সুয়ার যে অংশে মুসা এবং ফেরাউনের মধ্যে বিতর্ক আলো সুহাম্মল্লাহ উল্লেখ করেছেন সেখানে সাইদিনা মুসা আলাহিসাল্লাম সর্বপ্রথম যেই আশঙ্কাকে আল্লাহ সুমতালার কাছে উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে ফেরাউন আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে হে আমার রব আমার ধারণা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে আমরা গতকাল আলোচনা করেছিলাম আল্লাহ সুহামতালার সঙ্গে যখন মুসা আল্লাহ সাল্লাম সরাসরি কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছিলেন সেখানে মুসা আল্লাহ সাল্লাম দুইটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতাকে উল্লেখ করেছিলেন এবং এই বর্ণনায় সুরা আর ধারাবাহিকতায় যখন আপনার রব মুেন ডেকে আল্লাহ সুহ কি বললেন সম্প্রদায়ের নিকট কি ভয় করবে না আল্লাহ সচেতনতা নেই মুসা আল্লাহ সাল্লামের উপর আল্লাহ সুহামতাল্লাহ নব দিলেন মিশন স্পষ্ট করে দিলেন তুমি ফেরাউনের কাছে যাও জালিম সম্প্রদায়ের কাছে যাও সেই সম্প্রদায়কে আল্লাহ ফেরাউনের সম্প্রদায় হিসেবে চিহ্নিত করেছেন ফিরাউন তাদের মধ্যে কি তাকুয়া নেই তারা কি আল্লাহকে ভয় করবে না এই আদেশের জবাবে মোসা্লাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মুসা বললেন হে আমার রব আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে অল্প কয়েক লাইন পর আমরা দেখতে পাবো সাইদিন মুসা আলাহাম তিনি বলছেন যে তিনি এই কারণে ভিত ফেরাউনের দলবল ফেরাউন তাকে হত্যা করতে পারে কিন্তু হত্যাও করে ফেলে এই আশঙ্কা মূসা ছিল না মূসা আল্লাহলাম জীবন মৃত্যু ছিলেন না তিনি ছিলেন তার মিশন নিয়ে যে মিশন আল্লাহ সুহাম তালা তাকে অর্পণ করেছেন যদি তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তিনি আশঙ্কা করছেন তার উপরে অর্পিত মিশন তিনি বাস্তবায়িত করতে পারবেন না প্রথম আশঙ্কা যেটা তিনি আলোসুমের কাছে বর্ণনা করে দিচ্ছেন সেটা হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে দ্বিতীয় বিষয়ে আলোসু মাহাতা বলছেন মুসা তিনি বললেন এবং আমার তিত্ব গৃহবল হয়ে পড়ে আমার মন হতবল হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে আমার বক্ষ সংকুচিত হয়ে আসে মোসা আলাহিসাল্লাম সম্পর্কে আমরা বলেছি মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ সুমতাল্লার রাসুলদের মধ্যে তিনি তার করা মেজাজের জন্য বিশিষ্ট যখন কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে প্রকাশ্য সত্য সম্পর্কে যখন কেউ কোনো প্রকাশ্য সত্য স্পষ্ট বাস্তব বিষয় সম্পর্কেও মিথ্যা কথা বলতে চায় উল্টা কথা বলতে যায় অশ্লীল অশালীন কথা বলতে চায় তখন কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা নিজেদের মেজাজকে ঠান্ডা করে রাখেন তারা ধৈর্য ধারণ করেন এবং কথার মাধ্যমে সেই বিষয়ের উপযুক্ত জবাব দিয়ে থাকেন অপর দিকে কিছু মানুষের ব্যক্তিত্ব এমন হয় তারা প্রচন্ড ভাবে রেগে যান সাইদিনা মূসা আল্লাহ সাল্লাম তিনি আশঙ্কা করলেন ফেরাউন যদি কোনো কারণে তাকে উত্তেজিত করে দেয় তিনি হয়তো সেই ক্ষেত্রে সঠিকভাবে উপযুক্ত কথাটি তিনি বলতে পারবেন না এই জবাব হয়তো তিনি দিতে পারবেন না কারণ মূসা আলাহিসাল্লামের মেজাজ ছিল খুবই করা। নবীদের মধ্যে আল্লাহ বিতর্ক করে তার দাওয়াতকে উপস্থাপন করার জন্য কিছু মানুষ থাকেন যারা সেই বিতর্কের শ্রোতা এবং এই বিতর্কগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে শুধু আমার প্রতিপক্ষকে নয় বরং শ্রোতাদেরকেও নিজের कारणर पक्षे निजे क्या पक्षे मोटीट करा उपस्थित दर्शक श्रोत सवार बोझार क्षमता एक रकम है ना सब ले रकम है ना कहीं अनेक क्षेत्र प्रकाश्य बेमान जुक्त जवाब दे प्रयोन ठंडा व्यक्ति है कारण ये वितर्कगुल पर्वेक्षक रही है दर्शक रही साधारण मानूष जरा विषयगुल्के पर्यवेक्षण करणा तेजेद जीवने सिद्धान ग्रहण कर কাজেই কোন বিতর্কে যদি একেবারে অবাস্তব প্রশ্ন করেও প্রতিপক্ষকে ঘায়ল করা যায় অপ্রস্তুত করা যায় সাধারণ মানুষ সেটাই মনে রাখে যেমন আমরা দেখতে পাবো সামনে আলোচনায় ফেরাউন প্রশ্ন করেছিল স্পষ্টভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে রবের পরিচয়কে উপস্থাপন করে দেওয়ার পরও ফেরাউন তার সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য উপস্থিত সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য ফেরাউন প্রশ্ন করলো তাহলে অতীত যুগের তাহলে অতীত যুগের লোকের অবস্থা কি হবে রবের পরিচয় জানার পর ফেরাউন প্রশ্ন করছে তাহলে আগের যুগের মানুষেরা তাদের অবস্থা কি হবে মুহসা আল্লাহ ধৈর্য ধারণ করলেন তিনি রেগে গেলেন না তিনি উপযুক্ত জবাব দিয়েছিলেন এবং যদি পরিস্থিতি এমন হতো মোসা আল্লাহ উত্তেজিত হয়ে গেলেন তিনি কোনো জবাবই দিলেন না মুহসা আলাহ সাল্লাম হয়তো জবাব দিচ্ছেন না এই কারণে যে এই প্রশ্নের জবাব দেওয়ারই প্রয়োজন নেই কিন্তু সাধারণ মানুষ উপস্থিত দর্শক শ্রোতা তারা তখন ফেরাউনের কথাকেই सठीक मन विभ्रांत हो जाए ठंडा रेखे जवाबनासाला भूले जा पूर्व जुगे लोकेद विवरण कित लिपिबद्ध करेकर्डा कई मुसालाहम्मस्या फील करें चे তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসে যখন তিনি হতাশ হয়ে যান ফ্রাস্ট্রেটেড হয়ে যান এবং মোসা আলাহিসাল্লাম তিনি বললেন এবং আমার দিহবায় জড়তা চলে আসে মোসা আলাহ সাল্লাম শুধুমাত্র বক্ষ সংকুচিত হয়ে আসার বিষয়ে বললেন না বরং আরও বললেন যখন তিনি উত্তেজিত হয়ে যান তার কথা জড়িয়ে আসে তার দেহবা ভারী হয়ে আসে যদি ফেরাউন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে উত্তেজিত করে দেয় তিনি আশঙ্কা করছেন সাইদিনা মূসা তার এই দাওয়াতের কাজের জন্য অলরেডি তিনি ফিট তিনি তার বিনয়ের কারণে আল্লাহ মহামতালার কাছে আশঙ্কা হিসেবে এই বিষয়গুলোকে পেশ করছেন তিনি বলছেন আমার জিহবাদ জড়তা চলে আসে তিনি তার মিশনের কথা চিন্তা করছিলেন যদি আমার জিহবাদ জড়তা চলে আসে যদি আমার বক্ষ সংকুচিত হয়ে আসে যদি আমি সঠিকভাবে বলতে না পারি তাহলে কিভাবে আমি দায়িত্বকে পালন করতে পারবো এই কারণে নিজের উচ্চ চরিত্র এবং বিনয়ের কারণে তিনি নিজের সীমাবদ্ধতাকে আল্লাহ সহ কাছে পেশ করেছেন আল্লাহ মোহামাতা এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন যারা এই মহা মহাদায়িত্বের জন্য যথার্থভাবে উপযুক্ত এবং মোসা সালামের এই বিনয় তার উপযুক্ততাকেই প্রমাণ করছে তার যোগ্যতাকেই আমাদের সামনে পেশ করছে মৌসা সালাম তিনি বললেন রিসালাতের এই কাজে হারুনকেও অংশীদার করে দিন মৌসা আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে শুধুমাত্র তাকেই নয় হারুন আলাই সাল্লাম মুসল আল্লাহ সাল্লামের পরিবারের সদস্য তার আপন ভাই তাকেও যেন এই দায়িত্বের কিছু অংশ দেওয়া হয় এরপর অভিযোগ আছে আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে আমাদের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম মুসা আলাহিসাল্লামের সামান্য ঘুষির আগাতে অনিচ্ছাকৃত ভাবে মুসা পরিস্থিতির শিকার হলেন সেখানে এক ব্যক্তি নিহত হলো এবং ফেরাউনের লোকজন দলবল তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করলো এবং মূসা সালামের উপরে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কাজে মূসালিস্লাম যখন বললেন আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে আল্লাহ কি জবাব দিয়েছিলেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন কাল্লা কঠিনভাবে ভাবে আল্লাহ সুহাম্মাল্লাহ না করে বলে দিলেন কখনো নয় তারা তোমাকে হত্যা করবে আল্লাহ সুহাম বললেন কাল্লা কখনো নয় তোমরা উভয়ে যাও আল্লাহ সুহামতাল্লাহ বললেন কাল্লা কখনোই নয় তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থেকে সেই কথা শুনব সুহান আল্লাহ মুসা আল্লাহঙ্কা পেশ করছিলেন যে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত লোক লস্কর তাকে হত্যা করতে পারে কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে কাজেই তাদের একটি যুক্তি আছে মূসা আল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য এবং এর আগে আমরা দেখতে পাই ফেরাউন যখন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে শিশু সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে জবাই করছিল শুধুমাত্র মুসা আল্লাহিসাল্লামের ভয়েই সে মুসা আলাইসাল্লামের জন্মের আগের থেকেও যখন সেই স্বপ্ন সে দেখেছিল তখন থেকে সমস্ত বনী ইসরা এর মধ্যে জন্মগ্রহণকারী পুত্র সন্তানদেরকে সে জবাই করছিল একটাই উদ্দেশ্য যেন মুসাও এই একজন সন্তানের মধ্যে পড়ে যায় যেন সেও মারা যায় যাকে মারার জন্য ফেরাউনের এতদিনের আয়োজন ছিল এত বনী ইসরাহদেরকে সে হত্যা করল অথচ সাইদিনা মুসা আলাহ্লাম যখন ফেরাউনের সামনে ভরা মুজলি ফেরাউনের দরবারে দাঁড়িয়ে থেকে বিতর্ক করলেন ফেরাউনের লোক লস্করের কাছে আগেই এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি বনি ইসরাউন নিজের বাড়িতে লালন পালন করে এসেছে এবং যখন সেই পালক দশ বছর পর নবী হিসেবে নবুয়তের দায়িত্ব নিয়ে ফিরে এসে দরবারে দাঁড়িয়ে ফেরাউনকে দাওয়াত দিচ্ছেন তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ ছিল না এটাই হচ্ছে সেই শিশু যে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের হাত থেকে হাত ফসকে বেরিয়ে গেছে এই শিশুই ফেরাউনকে হত্যা করবে এই শিশুই ফেরাউনের ধ্বংসের কারণ হবে তার সমস্ত রাজত্ব ধ্বংসের কারণ হবে কিন্তু কেন সেই দরবারে তারা মুসা আলাহিসাল্লামকে হত্যা করল না সেখানে যদি তারা মুসা আল্লাহলামকে হত্যা করত তাহলে সমস্ত বিষয়ের কাহিনী শেষ কিন্তু আল্লাহ একবার আল্লাহ মুসালামকে আগেই জানিয়ে দিয়েছেন তুমি যা আশঙ্কা করছো তারা তোমাকে হত্যা করবে কাল্লা কখনো নয় তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থাকবো সাথে থেকে তোমাদের কথা শুনবো এবং আমরা দেখতে পাবো আলাহিসাম যখন ফেরাউনের কাছে দাওয়াত করলেন প্রকাশ্য বরণ সে হত্যার বিষয়টি ভুলে গেল এবং ফেরাউন বলতে শুরু করলো আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। শুধুই কারাগার হত্যা কেন নয় আল্লাহু একবার আল্লাহ সুত কিভাবে মোসা আলাহিসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন সেই বিতর্কের কারণে পরিস্থিতি এমনভাবে আলোচ মাতালা বদলে দিয়েছিলেন মুসাকে হত্যা করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছিল আদর্শগতভাবে ভাবে পরাজিত করা মূসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা তাকে জাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতের প্রভাব থেকে ফেরাউনের দলবল লোকজন এবং গুরুত্বপূর্ণ সভাসদদেরকে বিরত করে রাখা এই বিতর্ক এতটাই শক্তিশালী ছিল এবং এমনভাবে সাইদিনা মোসা আল্লাহ সাল্লাম তার বক্তব্যকে তার দাওয়াতকে পেশ করেছিলেন ফেরাউন তার অন্তরে এই সত্যকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল যদিও বাইরের আচরণে সে প্রকাশ্য কুফুরি করেছে আল্লাহ মাধ্যমে তাদের অন্তরের খবর আমাদের সামনে জানিয়ে দিয়েছেন আমরা জানি না তাদের অন্তরে কি ছিল কিন্তু আল্লাহ তিনি জানেন সেই ফেরাউন এবং তার লোক অন্তরে সত্য কি ছিল আল্লাহ সুহ বলেছেন তারা অন্যায় এবং অহংকার করে আয়াতসমূহকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল অতএব দেখুন অনর্থ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ সুতল্লা নিজে থেকে যে সংলাপ শুরু করেছিলেন সাঈদিনা মুসা আল্লাহাল্লামকে সেই পর্বতে নিয়ে আসার মাধ্যমে সেখানে আল্লাহ করলেন আল্লাহ সাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ সেই দোয়াকে মঞ্জুর করেছেন হারুন আল্লাহিসাল্লাম কেউ বিশালাতের কাজে আল্লাহ সুহাম তাল্লাহ অংশীদার করে দিয়েছেন আল্লাহ সুহাম বলেছেন কক্ষ তো নয় কাল্লাহ তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমার নিদর্শনগুলোকে নিয়ে যাও আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সেই বক্তব্যকে শুনব আমি তোমাদের কথা শুনব আল্লাহ মোহাম্মতাল্লাহ বললেন ইন্না মস্তম আমি শ্রবণ করব আমি শুনব সুতরাং যারা এই বক্তব্য এই বিতর্ককে শুনবেন সেই অডিয়েন্সের মধ্যে আলোচ মহামাতলা তিনি একজন আমরা লক্ষ্য করতে পারি আলোচ মহামাতলা এই বিষয়ে এভাবে বলতে পারতেন আমি তোমাদেরকে দেখব। যখন আমরা কালকে দেখতে চাই আমরা অনেক দূর থেকেও তাকে দেখতে পারি কিন্তু যদি কারো কথা শুনতে চাই তাহলে আমাদেরকে একেবারে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন আমি ইন্না আকুম মুসলাম আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের কথাকে শুনবো এর মানে এই নয় যে সত্যাগত ভাবে আল্লাহ সুবাহতাল্লাহ সেখানে চলে আসবেন বরং আল্লাহ সুবাহতাল্লাহ যে স্থানে অবস্থান করছেন সেখানের থেকেই তিনি এই বক্তব্যকে শুনতে পারবেন মূলত এর মাধ্যমে আল্লাহ সুহাম্মাল্লাহ তার নৈকট্যকে বোঝাচ্ছেন তিনি মুসাল্লাহাল্লাম যেন ফিল করেন আল্লাহাম তাল্লাহ তার সাথেই আছেন আল্লাহাল্লাহ এই কথাকে শুনছেন আল্লাহ সুহাম্মালা তাকেই সাহায্য করবেন এটাকে আল্লাহ সুবাহতাল্লাহ বুঝাচ্ছেন আমি তোমাদের সাথে আছি আমি সেই কথাকে শুনবো আরেকটি গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পারি যখন আল্লাহ সুবহানহতাল্লাহ তিনি বলছেন তিনি সেই সংলাপকে শুনবেন এর অর্থ সেটার বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এক আলোচনা সংঘটিত হতে যাচ্ছে যার শ্রোতা হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ শুনবেন মোসা কি বলছেন আল্লাহ সুবাহতাল্লাহ শুনবেন ফেরাউন কি জবাব দিচ্ছে আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন সামিউল আলিম সর্বশ্রোতা মুসলা এবং ফেরাউনের মধ্যে যা শোনার মতো যা সাধারণ কোন সংলাপ নয় যখন আল্লাহ সুহাম্মাল্লাহ বলছেন তিনি শুনবেন তাহলে আমাদেরও সেই সংলাপকে যথেষ্ট মনোযোগের সাথে শোনা উচিত আল্লাহ সুম্মতাল্লাহ বলছেন রাউনের কাছে তোমরা উভয়ে যাও সকুলা উভয়ে বলো ইন্না রাসুল রাব্বিল আলামিন আমরা উভয়ে একজন রাসুলের মতো আমরা উভয়ে আমাদের বিশ্বজাহানের রব রাবুল আলমিনের প্রেরিত বার্তা বাহক তার বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি আমরা নিজে থেকে তোমার এখানে আসিনি তার পাঠানো বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি এবং লক্ষণীয় আমরা এখানে দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ যে বিষয়কে বলতে বলেছেন ইন্না রাসুল অথচ তারা গিয়েছেন দুইজন এখানে আল্লাহ সুহাম্মালা বহু বচনকে ব্যবহার করেননি আল্লাহ সুবাহতাল্লাহ এক বচন শব্দ ব্যবহার করেছেন এর অর্থ মুসা এবং হারুন আলহিমসালাম তাদের দায়িত্ব এক যেন তারা একজনই রাসুল তাদেরকে যেন পৃথক করা যাবে না ইন্না রাসুল আলামিন। আের কাছে যাও গিয়ে বলো ই রাব্বিল আলাম আমরা বিশ্বজাহানের রবের পাঠানো বার্তা বাহক কি বার্তা নিয়ে এসেছি আনসিল যাতে তুমি বনি ইসরা আমাদের সাথে ছেড়ে দাও বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও সুতরাং দুইটি বিষয়কে আল্লাহ মহাম্মতাল্লাহ ফেরাউনের সামনে পেশ করতে বলেছেন প্রথম যে বিষয় আল্লাহাল্লাহ বলতে বলেছেন সেটা হচ্ছে আমরা রাবুল আলমিনের প্রেরিত বার্তা বাহক দ্বিতীয় বিষয় আমাদের সাথে বনে ইসাকে ছেড়ে দাও আমরা জানি ফেরাউন যে জাতিকে দাস হিসেবে ব্যবহার করছিল তার রাজত্ব টিকিয়ে রেখে তারা হচ্ছে বনে ইসা মহিল্লাম সে বনি ইসাইলের একজন সদস্য তিনি দাবি নিয়ে এসেছেন বনে ইসাইলকে ছেড়ে দিতে হবে মুক্ত করে দিতে হবে তাদের উপরে শাস্তি দেওয়া যাবে না অত্যাচার করা যাবে না খুবই মারাত্মক দুটি দাবি একদিকে ফেরাউন निजे के रब दबी कर मुसा हारन आलिम तेजेसी विश्वजहान रबी तुम्हें रब दबी कर विश्वजहान रब देखते महम्म फेराउनर मध्य संलाप के उल्लेख कर समय तरह ठीक आगे अधिकांश सूरा से आलोचित हो आल्लाहुहम्मला मुसा अलाम के बलें तक ट्रांजिक्शन देते पाई आल्लासुहम्मला ফেরাউন কি জবাব দিচ্ছে অর্থাৎ সাইদর আল্লাহ এমন এমনভাবে তার দায়িত্বকে পালন করেছেন ঠিক আল্লাহ সুহামতাল্লাহ যা বলতে বলেছেন যেভাবেছেন তিনি হুবহু একই বিষয়ে ফেরাউনের কাছে পেশ করেছেন কাজেই এই মাঝখানের বর্ণনাকে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেনি বরং ফেরাউন যে জবাব দিয়েছে আল্লাহ যা বলতে বলেছেন ফেরাউন যে জবাব দিয়েছে সরাসরি সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছেন সুরা আরফে আমরা দেখতে পাই তিনি বলেছেন আল্লাহর কাছ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় সুতরাং স্পষ্ট হয়ে গেল মনসা আলাহিসাল্লাম হু হু তাই বললেন যে আল্লাহ সুহামাত তাকে বলতে বলেছেন দরবারে মনসা আল্লাহ সাল্লাম হারুন আল্লাহিসাল্লামের সাথে দশ বছর পরে ফিরে এসে যিনি এক সময় ফের পালক ছিলেন তিনি ফেরাউনের সামনে ফেরাউনের দরবারে এসে দাওয়াত দিচ্ছেন এবং বলছেন আমি এসেছি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে আমি একজন রাসুল আমার কাছে বিশ্বজাহানের রব আল্লাহ তিনি তার বার্তা প্রেরণ করেছেন এই দৃশ্যটি আমাদের অন্তরে কল্পনা করা উচিত এমনভাবে কল্পনা করা উচিত যেন আমরা সেখানে উপস্থিত একজন সদস্য এই দৃশ্যকে যদি আপনি দরবারের একজন প্রহরীর অবস্থান থেকে বুঝেন সেখান থেকে চিন্তা করেন बुजते मूसालास्थिति हास्य विद्रूप शुरू करल विद्रूप शुरू करलो कटाक्ष का शुरू करलोल बचर पालिया थकारे तुम तुम्हारे भाई की नहीं फिर एसे और दरबार से बो तुम ना कि नबी फिर निजे के रब दबी करे तुम्हें लालन पालन करे से तुम्हारे তার বাড়িতে তুমি বড় হয়েছ সে তোমাকে লালন পালন করেছে সেই পরিস্থিতিকে আমাদের চিন্তা করা উচিত অনেক সময় দেখা যায় প্রতিপক্ষ যেখানে অবস্থান করছে সেখানে তার মতের পক্ষে বিশ্বাসী ব্যক্তিদের সংখ্যা বেশি কাজেই যদি যুক্তিতর্কে স্পষ্টভাবে কাবু হয়ে যায় তখন সে নিজের দলের লোকদেরকে নিয়ে তখন সে নিজের দলের লোকদেরকে নিয়ে হৈচই তামাশা বিদ্রুপ শুরু করে এমন পরিস্থিতি সৃষ্টি করে প্রকাশ্যে যুক্তিতে হারার পরও এমন পরিস্থিতি তারা সৃষ্টি করে যেন তারাই বিজয়ী কাজেই এত মারাত্মক প্রতিকূল অবস্থার মধ্যে মৌসা আল্লাহামকে নিজের বক্তব্যকে স্পষ্ট ভাবে তুলে ধরতে হবে এবং ফেরাউনের যুক্তিকে খন্ডন করতে হবে এই বিতর্কের ফলাফল কি হবে আল্লাহ মুসাকে আগেই জানিয়ে দিয়েছেন তোমরাই প্রবল থাকবে তোমরাই বিজয়ী হবে আমার আয়াতের জোরে যে আয়াত যে যুক্তি প্রমাণ যে নিদর্শন তোমাদের সাথে আমি দিয়ে দিয়েছি তার কারণে তোমরাই বিজয়ী হবে মৌসা আল্লাহিস যিনি পলাতক ছিলেন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে যাকে হত্যার পরামর্শ করা হয়েছিল সেই মুসা আলাহিসাল্লাম রাজ্যের সবচেয়ে বেশি নিরাপত্তা যে স্থানে ফেরাউনের প্রাসাদ সেই প্রাসাদে তিনি কিভাবে গেলেন সেখানে কি ঘটনা ঘটল সেই বর্ণনা আল্লাহতাল্লাহ তিনি আমাদেরকে দেননি মুসা আলাহিসাল্লামের কাহিনীর অনেক বিষয় আল্লাহ সুফা তাল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিন্তু এতগুলো বছর পর ফিরে এসে কিভাবে ফেরাউনের দরবারে মোসা আলাহাম পৌঁছালেন সেই বর্ণনা আল্লাহ সুমতোলা আমাদেরকে উল্লেখ করার প্রয়োজন মনে করেননি কারণ খুবই স্পষ্ট আল্লাহ সুহাম তিনি যদি কাউকে তার দূত মনোনীত করেন তিনি যদি কাউকে তার বার্তা হিসেবে নির্বাচিত করেন এটা খুবই স্বাভাবিক তিনি তার সেই বার্তাবাহকের চলাচলের ব্যবস্থা করে দেবেন পথ করে দেবেন তিনি তার দূতের চলাচলের ব্যবস্থা করে দেবেন কিভাবে মোসালসাল্লাম সেই দরবারে পৌঁছালেন সেই বর্ণনা আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে দিচ্ছেন না আল্লাহ সুহামতাল পরাক্রমশালী শাসক তার সভাবৃন্দ সর্দার সেনাপতিসাল্লামের দিকে পলাতক আসামি ফেরাউনের পালক পুত্র মুসা ফিরে এসেছে আর মুস্তাত সেই বনির সৈলীর একজন সদস্য সব থেকে নিতু যে জাত সমাজের দাস শ্রেণী সেই বনির একটা লোক এখানে দাঁড়িয়ে পরিস্থিতিটা এমনই ছিল তারা ঠিক আগের যে পরিস্থিতি বাহ্যিকভাবে মোসরা এবং ফেরাউনের মধ্যে বিতর্ক শুরু হওয়ার আগে সমস্ত দিক থেকে নিজের হোমগ্রাউন্ডে এগিয়ে আছে ফেরাউন সমস্ত পরিস্থিতি তার পক্ষে লোকজন তার পক্ষে শুধুমাত্র নিজের ভাইকে নিয়ে হারুন আলাহিসাল্লামকে নিয়ে ফেরাউনের সামনে মোসা আলাহাম এতগুলো বছর পরে এসে উপস্থিত হয়ে যে কথাটি বললেন সেটা কি ছিল তিনি বললেন আমাদেরকে পাঠিয়েছেন রব্বুল আলামিন যিনি সমস্ত জগৎ সমূহের রব ফেরাউন নিজেকে রব দাবি করেছে তার কাছে গিয়ে মোসা আলাহামকে বলতে হচ্ছে তুমি রব ন আমরা এসেছি রবের কাছ থেকে আমরা এসেছি রবের প্রতিনিধি হয়ে ভরা মজলিসে ফেরাউনের লোক লস্করদের মধ্যে গিয়ে এই কথা বলার অর্থ হচ্ছে সরাসরি ফেরাউনকে সব থেকে বড় অপমান করা বাস্তবে এটা কোন অপমান নয় এটাই ছিল সত্য বাস্তবতা কিন্তু যারা নিজেদের সম্মান খুঁজতে যায় তাদের সামনে যখন সত্যকে সব থেকে কোমল ভাবে উপস্থাপন করা হয় তারা অপমানিত বোধ করে কাজেই ফেরাউন তার মিথ্যা যখন মিথ্যার চাদর যখন তার গা থেকে খুলে গেল সে চরম ভাবে অপমানিত হল কাজেই যখন বলা হচ্ছে আমরা এসেছি রাব্বুল আলামিন জগৎসমূহে রবের কাছ থেকে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে তুমি ফেরাউন সত্যিকারের রব্ন তুমি একজন মিথ্যা রব দাবিদার ব্যক্তি এবং ফেরাউনের জন্য আরও অপমানজনক যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে জাতিকে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছে ফেরাউন যাদেরকে ইচ্ছা মতো হত্যা করছে তারা বিন্দুমাত্র প্রতিবাদ পর্যন্ত করছে না তাদের মধ্য থেকে দুই ব্যক্তি এসে বলছে তুমি আমাদের রব্ন অথচ তোমার সম্পূর্ণ জাতি আমাদের গোলাম সেখান থেকে দুই ব্যক্তি এসে বলছে তুমি আমাদের রপ্ন এই কথা রেশ কাটতে না কাটতেই মোসা আলাইসাল্লাম আর একটি কথা বললেন সেটা ছিল কি বনি ইসাইলকে আমাদের সাথে ছেড়ে দিতে হবে তাদেরকে আমাদের সাথে ছেড়ে দাও আমরা চলে যাই বাধ্যভাবে এই বক্তব্য এবং দুই দফা দাবি ফেরাউনের দৃষ্টিকোণ থেকে ফেরাউনের লোকলস্কর সভাসদের দৃষ্টিকোণ থেকে খুবই আজব ছিল কারণ তাদের চোখে মোসা এবং হারুনের জন্য এই কথা বলার তো কোনো পরিস্থিতি নেই গ্রাউন্ডই নেই ফেরাউনের প্রতিক্রিয়া কি ছিল ফেরাউন মিশরের রাজা ধূর্ত রাজনীতিবিদ নিজের সিংহাসনে উঁচু আসনে বসে আছে তার সভাসদরা করছে তাচ্ছন্ন করছে পরিস্থিতি অনুকূলে ফেরাউনকে কাজে লাগালো মুসার দিকে তাকিয়ে সে বলল আল্লাহ বলছেন ফেরাউন বলল ফেরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি তুমি তো তোমার জীবনের কতগুলো বছর বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফেরাউন প্রথমে যে বিষয়টাকে উল্লেখ করেছে সেটা একটা এরকম আমি তো তোমার পালন কর্তা আমি তোমাকে আমার বাড়িতে লালন পালন করেছি আমি কি তোমাকে লালন পালন করিনি আমি তোমার প্রতি দয়া করেছি অনুগ্রহ করেছি আর আমার খেয়ে আমার পরে আমার প্রাসাদে এসে এখন তুমি দাবি করছো তোমার রব নাকি অন্য একজন সুতরাং ফেরাউন সবার প্রথমে মৌসা আলাহ সাল্লামের ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা করলো। যেন মোসা আলাহিসাল্লাম আলোচনার জন্য যে এই বিষয়টি উপস্থাপন করেছেন বনে ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও আমরা এসেছি জানে রবের কাছ থেকে যেন এটা কথা বলার মতো কোনো বিষয়ই নয় ফেরাউন কথা বলছে ভিন্ন বিষয় নিয়ে তুমি আমার বাড়িতে ছিলে এতদিন ছিলে কই এতদিন তো কিছু শুনলাম না তখন তো এই দাওয়া তুমি আমাদের কাছে দাওনি সাইজরা মৌসা আলাহ সাল্লাম যেভাবে ফেরাউনকে কাছ থেকে দেখেছেন ফেরাউনও ঠিক তেমনি ভাবে মোসাকে ছোটবেলা দেখেছে কাজেই ফেরাউন জানে মূসাকে কোনোভাবে অপমান করে খেপিয়ে দিতে পারলে তার কথা বলার প্রাঞ্জলতা কমে আসবে সে গুছিয়ে কথা বলতে পারবে না কাজেই প্রথম চেষ্টা ফেরাউন সেটাই করেছে মূসা আলাহিসাল্লামের ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করার চেষ্টা সুহান আল্লাহ দেখতে ভাই মোসা তিনি সেই পরিস্থিতিতে তিনি কি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন নিজেকে রক্ষা করা তার মিশন ছিল না তার মিশন হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ যে বিষয়টি উপস্থাপন করতে বলেছেন সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা মহ্লাম নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েননি নিজেকে ডিফেন্ড করা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েননি কারণ তিনি এখানে নিজের জন্য আসেননি নিজের ব্যক্তিত্ব উদ্ধারের জন্য তিনি এখানে আসেননি তিনি এসেছেন আল্লাহ সুবাহতাল্লার বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যা কিছু বলা প্রয়োজন তিনি ঠিক সেটাই বলবেন তিনি একজন বার্তাবাহক তিনি কি বার্তা নিয়ে এসেছেন परीक्षा कर सवार सामने फेराउन बोलो कतगुल तुम्हें मध्य का द्वित विषय फेराउन बोलते তুমি তোমার সেই অপরাধ তোমার সেই কাজ যা করার তা তো করেছুই ফেরাউন সরাসরি বলেনি তুমি একদিন ব্যক্তিকে হত্যা করেছিলে ফেরাউন বলল তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছুইন মুসাকে ভয় দেখানোর চেষ্টা করছে নার্ভাস করার চেষ্টা করছে ফেরাউন মুসা আলাহ সাল্লামকে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে প্রথমে বলেছে আমি তোমাকে লালন পালন করেছি তুমি আমার বাড়িতে কতগুলো বছর থেকে ছিলে এবং এরপর তুমি আমারই লোককে হত্যা করেছ এরপর ফেরাউন কি বলল ফেরাউন বললো সাইদরা মৌসা আলাহাম হারুন আলাহিসাল্লামকে সাথে নিয়ে ইমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন রাসুল হিসাবে ফেরাউন মৌসা আলাহিসাল্লামকে বলছে ও আনতা মিনাল কাফিরিন আর তুমি তো কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত ফেরাউন মুসা আলাহিস্লামকে কাফের বলছে অস্বীকারী অর্থে তাকে ফেরাউন কাফের বলছে বাস্তবে আমরা দেখতে পাই কি বর্তমান যুগেও এক ফেরাউনের মৃত্যু সে তো মোসা আলাহ্লামের সময়ই হয়েছে কিন্তু এরপরে অসংখ্য ফেরাউন এই উম্মার মধ্যে আমরা দেখতে পাই এই ফেরাউনের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে যায় কিংবা তারা দেখতে পায় সমাজের কিছু মানুষ ইসলামের আদর্শিক দাওয়াতকে মানুষের সামনে উপস্থাপন করছে ফেরাউনেরা তখন বলতে শুরু করে সেই দায়ীদেরকে তারা বলতে শুরু করে এরাই হচ্ছে ধর্মদ্রোহী এরাই হচ্ছে খারিদি কিছু কিছু ক্ষেত্রে ফেরাউন ধর্মপ্রচার করা শুরু করে দেয় জর্জ বুশ সেই বলতে শুরু করে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম রাজনৈতিক নেতা নেত্রীরা যাদের মধ্যে ইসলামের বিন্দুমাত্র কিছু নেই তারা বিভিন্ন সময় বলতে শুরু করে এই লোকেরা ইসলাম বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে তারা ধর্মদ্রোহী অশান্তি সৃষ্টিকারী ভাবে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সে মুসাল্লাহ সাল্লামকে বলছে তুমি তো কাফের ওয়ান তামিনাল কা ফিরিন আল্লাহ সুবাহ তাল্লাহ যখন মুসাল্লামের সঙ্গে কথা বলেছিলেন সেইখানে আমরা উল্লেখ করেছিলাম সেই সংলাপে শেষের দিকে আল্লাহ সুবাহতাল্লাহ তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছ অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন এবং এই বিষয়গুলো সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে এই বিষয়গুলোকে কিভাবে দেখা দরকার সেই প্রসঙ্গে আল্লাহ তিনি মসাল্লাহ সাল্লামকে স্মরণ করে দিয়েছিলেন আল্লাহ সুবাহ মুসা আল্লাহামকে বলে দিয়েছেন আমি তাদের অন্তরে তোমার জন্য ভালোবাসা জাগ্রত করে দিয়েছিলাম যাতে তুমি আমার দৃষ্টির সামনে বড় হতে পারো সুতরাং জানেন ফেরাউনের বাড়িতে বড় হওয়া এটা ফেরাউনের কোনো অনুগ্রহ ছিল না বরং আল্লাহ সুবাহতাল্লাহ তিনি আসিয়া এবং ফেরাউন তাদের অন্তরকে মূসা আল্লাহিস্লামের জন্য অনুকূল করে দিয়েছিলেন যার কারণে ফেরাউন তাকে পালন করতে বাধ্য হয়েছে সুতরাং কৃতিত্বের দাবিদার আল্লাহ নয় এবং পরবর্তী হত্যাগান্ডের বিষয়ে বলেছেন কাজেই ফেরাউনের সে ধূর্ত কৌশল এখানে খাটবে না তিনি মোসা আলাহাল্লামকে দেওয়ার যে চেষ্টা করছেন ফেরাউন মুসাল্লাহ সাল্লামকে ঘাবড়ে দেওয়ার যে চেষ্টা করছে ব্যক্তিত্বকে অপমান করে সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে से कार्यकर हेना आसन देखी मुसाला सल्लम जबाब दिए मुसाला साल्लम जवाब दिल्ल से जखी विभ्रांत हो মুসা আল্লাহাম নিজেকে ডিফেন্ড করার কোন চেষ্টাই করলেনা তখন তিনি স্পষ্ট স্বীকার করলেন হ্যাঁ সেই অপরাধ আমি করেছি যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম সাহস করে নিলেন সেই সময় আমি বিষয়টা জানতাম না কনফিউজ ছিলাম পরিস্থিতির শিকার এরপরে তিনি কি বললেন এরপর মোসা সাল্লাম বললেন এবং আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম লাম্মা খিফতম সুবাহ আল্লাহ লিফতুকুম আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম যখন আমি তোমাকে ভয় করতাম এই কথা মাধ্যমে কি বোঝা যাচ্ছে মৌসা বলছেন আমি তোমার থেকে পালিয়ে গিয়েছিলাম লাম্মা খিফতুকুম যখন আমি তোমাকে ভয় করতাম অর্থাৎ এখন আমি আর তোমার ভয়ে ভীত নই এবং আমরা দেখতে পাচ্ছি মৌসা আল্লাহাম তিনি সরাসরি ফেরাউনের দরবারে ফিরে এসেছেন মিশরে এসেই তিনি এসে উপস্থিত হয়েছেন ফেরাউনের দরবারে তিনি যে ফেরনের ভয়ার ভীত নন এটাও তার একটা স্পষ্ট প্রমাণ এবং মুসা বললেন এবং আমার আমার রব রব তিনি তিনি সত্যিকার আমাকে বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসাওয়াজ প্রদান করেন তার বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রদান করেন সুতরাং সেই প্রশ্নের উত্তর চলে আসলো কেন এতদিন ফেরাউনের বাড়িতে বড় হলেও এর আগে মুসাল্লাহাম এই বিষয় নিয়ে কথা বলেননি কারণ এই দায়িত্ব মুসাল্লাহামকে এর আগে দেননি মুসাল্লাহাম বলেছেন আমার রব আমাকে হুকুম প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসালাতের দায়িত্ব প্রদান করেন যাদেরকে তিনি রাসুল মনোনীত করেন দরবারে এসে প্রথম যে কথা সাইজরা মুসাল্লাহাম বলেছেন সবার প্রথমে যে বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে আমি একজন রাসুল অর্থাৎ রাসুল অর্থ বার্তাবাহক তার মানে কেউ সেই বার্তা দেওয়ার দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছে ফেরাউন বিষয়টিকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো বিষয়ে পরিবর্তন করার চেষ্টা করলো ফেরাউনের সেই অভিযোগগুলোর পর তিনি যখন জবাব দিলেন সুহান আল্লাহ মুহসাল্লাহ সাল্লাম ঠিক আগের জায়গাতেই চলে আসলেন তিনি তার কথা শেষ করলেন এভাবে এবং আমার রব আমাকে রাসুলদের মধ্যে একজন করেছেন সুতরাং শুরুতে যে বিষয়ে মোসাল্লাহাম বলেছিলেন আবার মোসাল্লাহাম ঠিক সেখানেই ফেরত আসলেন ফেরাউন ধূর্ত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদরা যে কাজে দক্ষ সেটা হচ্ছে বিব্রতকর বিষয়ে পরিস্থিতি পরিবর্তন করা প্রসঙ্গ পরিবর্তন করা নতুন বিষয়ের অবতারণা করা যাতে সবাই খুব দ্রুত আগের বিষয়কে ভুলে যায় যদি কোনো রাজনীতিবিদরা অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যায় যদি কোনো রাজনীতিবিদ দেখে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না তার বিরুদ্ধে চলে যাচ্ছে নিজেরাই নাটক তৈরি করে কৃত্রিম বিতর্কের সৃষ্টি করে এবং তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো গুলো সেগুলো নিয়ে আলোচনা টকশ শুরু করে দেয় ফলাফল সাধারণ মানুষ খুব দ্রুত আগের সেই বিষয়কে ভুলে যায় যখন সেই রাজনীতিবিদ তারা বিব্রতকর পরিস্থিতি ছিল মুহ সালাম সাল্লামকে আটকানোর জন্য ফেরাউন সেই প্রচেষ্টায় করেছিল কিন্তু সুবান আল্লাহ সেই ফাদে মোসালামকে আটকানো গেল না তিনি আবার সেই একই স্থানে চলে আসলেন যে কথা দিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন তিনি হচ্ছেন একজন রাসুল তিনি এসেছেন রিসালাত এরপর মোসালাম তিনি বলছেন এবং তুমি যে নিয়ামতের কথা আমাকে মনে করিয়ে দিতে চাচ্ছ কিসের নিয়ামতাম সের অনুগ্রহে মৌসা আলাহাম সেভাবেই জবাব দিলেন তিনি স্বীকার করলেন তিনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন কিন্তু সেটা কিসের বিনিময়ে আন আবত্তা বনী ইসরাইল বনে ইসরাইলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য একজনকে লালন পালন করার কথা স্মরণ করিয়ে দিয়ে অনুগ্রহ করার কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন কি বাকি সমস্ত জাতিকে নির্যাতন ফেরাউন যে যুক্তির মাধ্যমে বিব্রত করার চেষ্টা করছিল সাইজনা মুসা আল্লাহাম সেই যুক্তি দিয়েই ফেরাউনকে বিব্রত করে দিলেন তিনি প্রশ্ন করলেন অতিলকা নিয়ামাতুন এবং সেই নিয়ামতের কথা সেটা কি বনি ইসালকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মতনের জন্য ছিল সুতরাং ফেরাউনের ফেরাউন যে ভাবমূর্তি তার সভাসহদের মধ্যে যুক্তিবাদী বুদ্ধিমান বিচক্ষণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল সেই কৃত্রিম ভাবমূর্তিকে সে ধরে রাখতে চাইছিল সাইদনা মুসা সেটাকে প্রকাশ করে দিলেন ফেরাউনের চিন্তা এবং বিশ্লেষণীয় ক্ষমতার ভুলগুলোকে প্রকাশ করে দিলেন সবার মধ্যে প্রমাণ হয়ে গেল ফেরাউনের যুক্তি একটা ফালতু যুক্তি সুতরাং সবার সামনে ফেরাউন মুসাকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হলো। এবং লক্ষণীয় এই বিতর্কের অডিয়েন্স শ্রোতা কারা ছিল তারা হচ্ছে সভার সদস্য সভাদ আলমালা। মালা ফেরাউন কাদেরকে নিয়ে ফেরাউন হয়েছে ফেরাউন ফেরাউন হয়েছে এই আলমালাদেরকে সাথে নিয়ে এই গ্রুপকে সাথে নিয়ে কাজেই ফেরাউনের নিজের যেমন এই লোকদেরকে দরকার ঠিক তেমনিভাবে আল মালাদেরও ফেরাউনকে দরকার অন্যথায় ফেরাউন শুধুমাত্র কেবল একজন একক ব্যক্তি ছাড়ার কিছু নয় আমরা দেখতে পাই ফেরাউন সে নিজেকে রব দাবি করেছে ঠিক কিন্তু কোন অর্থে সে নিজেকে রব দাবি করেছিল ফেরাউন মূলত নিজেকে আইনদাতা বিধানদাতা এবং সার্বভৌম ক্ষমতার মালিক এই অর্থে নিজেকে রব দাবি করেছিল ফেরাউন দাবি করেছিল এই জমিনে তার হুকুম চলবে তার রাজত্ব চলবে ফেরাউন দাবি করেছিল সে এই জমিনের মালিক কিন্তু আসলে কি তাই আমাদের কৃপাই মিশরের বাইরের জমিনে সেখানে ফেরানোর কোন রাজত্ব ছিল না মৌসা আলাহিসাল্লাম দীর্ঘ দশ বছর দিয়ে মাদায় ছিলেন সেখানেও ফেরাউনের কোনো কর্তৃত্ব রাজত্ব ছিল না সুতরাং স্পষ্ট হয়ে গেল রবের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে শুধুমাত্র একটিকে অবৈধভাবে নিজের দিকে করেছিল অন্যান্য যেমন জীবন মৃত্যু দেওয়া জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করা বন্যা ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস আসমান জমি সৃষ্টি করা এগুলোকে পরিচালনা করা সৃষ্টি জগৎকে ঋতিক দান করা এই অর্থে যদি ফেরাউন নিজেকে রব দাবি করত তাহলে মিশরের লোকেরাই তাকে পাগল উন্মাদ বলে উড়িয়ে দিত কারণ আমরা দেখতে পাই ফেরাউন নিজেও সূর্যের পূজা করত এবং সেই সময়ের মিশরবাসী তারাও সূর্যের পূজা করত কাজেই ফেরাউন মানুষদেরকে যে বিভ্রান্তি ফেলে রেখেছিল সেটা হচ্ছে ওই আসমানের রব হচ্ছে সূর্য আর এই জমিনের রব হচ্ছে ফেরাউন ফেরাউনের রব দাবি করা মূলত এই অর্থে যে মিশরের জমিনে আমার আদেশই হচ্ছে চূড়ান্ত কথা আমার আদেশই হচ্ছে আইন তার এই অবস্তব অবৈধ দাবিকে সে যাদের সাহায্যে টিকিয়ে রেখেছিল তারা হচ্ছে আলমালা কাজেই এই লোকদেরকে ফেরাউনের দরকার ফেরাউন নিজেকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন ফেরাউন আসলে এক মহান বুদ্ধিমান নেতা যেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় কিন্তু তার সমস্ত আয়োজন ভেঙে গেল সাইদিন মূসা আলাহাম দাঁত ভাঙা জবাব দিলেন যে দুইটি বিষয়কে উল্লেখ করে ফেরাউন মুসা আলাহামকে অপমানিত করতে দিয়েছিল তার মধ্যে প্রথম বিষয় সে বলেছিল মূস আলাহিসাল্লামকে লালন পালন করার কথা এবং মূসা আলাহিস্লামকে সে তার অনুগ্রহ নিয়ামনের কথা স্মরণ করে দিয়ে যাচ্ছিল দুই নম্বরে সে মূস আলাহিস্লামকে ভিত্ত করতে যাচ্ছিল তিনি বলেন আমি পরিস্থিতি স্বীকার ছিলাম আমি সেই সময় বিভ্রান্ত হয়েছিলাম এবং তার আগে মৌসা আল্লাহিমকে লাগন পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন নিজেকে একজন অনুগ্রহকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল বিনিময়ে সমস্ত বনি ইসরা জাতিকে নির্মাম ভাবে অত্যাচার নিপীড়ন করার কথা বলেন কাজেই ফেরাউন মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে সাইড ইস্যুগুলোকে সামনে আনতে করার জন্য জবাব দিলেন এমনভাবে কথা শেষ করলেন যা সেই মূল ইশুগুলোকে ফেরাউনের সামনে উপস্থাপন করল মুসা আলাহাম সর্বশেষ কি কথা বলেছিলেন মুসা আলাহাম বলেছেন তোমার আমার প্রতি করা সেই তথা কথিত অনুগ্রহ এটা কি বন ইসরায়েলিদেরকে গোলাম বানিয়ে রাখার বিনিময় ছিল কাজেই বন ইসরায়েলের প্রতি ফেরাউন যে নির্যাতন করছে অত্যাচার করছে সেই ইস্যুকেই ফেরাউনের সামনে মুসা উপস্থাপন করলেন তার সামনে ঠেলে দিলেন কাজেই এবারে ফেরাউনে জবাব দেওয়ার পালা মুসা্লাম তার নিজের দুইটি দাবির উপরে দুই দফা দাবির উপরে অটল রয়েছেন ভিন্ন খাতে কথা ঘুরানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই মোসাল্লা সাল্লাম যা বলছেন ঠিক সেটাকে জবাব দিতে হবে ফেরাউনকে লক্ষ্য করি ফেরাউন কি বলেছিল ফেরাউন যখন দেখল তার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই তার উপহাসের সুরে বিদ্রুপের সুরে সে প্রশ্ন করল আল্লাহ বলছেন ফেরাউন বলল ওমা রব্বুল আলামিন রাব্বুল আলমিন আবার কি জিনিস রাব্বুল আলামিন এটা আবার কি ফেরাউন প্রশ্ন করতে পারতো অমান রাব্বুল আলামিন। কে তোমার রব কে সেই রাবুল আলামিন। ফেরাউন তাচ্ছিল্যের স্বরে বিদ্রূপের সুরে প্রশ্ন করল অমা রাব্বুল আলামিন এটা আবার কি জিনিস যেন এই বিষয়টির কোনো অস্তিত্বই নেই জুবাহ আল্লাহ ফেরাউন এমন ভাব করল এমন ভাবে প্রশ্ন করলো যেন এটা একটা অবাস্তব প্রশ্ন রব আবার কে অমা রাব্বুল আলমিন কে আমার রব অথচ আমরা দেখতে পাই মানব জীবনের মৌলিক প্রশ্ন হচ্ছে এটা কে আমার রব। কবরে মানুষকে প্রথম এই প্রশ্ন করা হবে কে তোমার রব অথচ করছে আলামিন এটা আবার কি জিনিস আমার রব আলামিন। রব সম্পর্কে তাচ্ছিল্যের সুরে ছুড়ে দেওয়া ফেরাউনের সে প্রশ্ন আমাদেরকে আমাদের বর্তমান বাস্তবতাকে বুঝতেও সাহায্য করে বর্তমানে আমরা দেখতে পাই মানুষ হয়েও যারা মানুষের উপরে রবের আসন দখল করেছে সেই তাগুতেরা তার আমাদের জীবন ব্যবস্থাকে আমাদের সিস্টেমকে সমাজ ব্যবস্থাকে রাষ্ট্রীয় জীবনকে এমনভাবে ডিজাইন করেছে নকশা করেছে যেন এই দুনিয়ার জীবনে রবের কোনো ভূমিকা নেই তাগুদের ডিজাইন করা জীবন ব্যবস্থায় রাবুল আলামিনের ভূমিকাকে মুছে দেওয়া হয়েছে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহকে বাদ দিয়ে সেখানে কখনো মানুষকে কখনো জনগণকে কখনো বিশেষ নেতা নেত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কখনো মিথ্যা আদর্শ জাতীয়তাবাদ ইত্যাদিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এভাবেই তারা মানব জীবনে সত্যিকার রবের শূন্যস্থানকে রব্বুল আলামিনের শূন্যস্থানকে মিথ্যা রবের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে তারা বলে আল্লাহর ভাগ আল্লাহকে দাও আর সিজারের ভাগ সিজারকে দাও সিজার মানে রাজা বাদশাহী ছিলেন প্রধানমন্ত্রী যেন আল্লাহর ক্ষমতা ওই আসমানেই সীমাবদ্ধ যেন আল্লাহ হচ্ছেন শুধুমাত্র আসমানের আল্লাহ আর দুনিয়ার উপরে আল্লাহ হচ্ছে এই তাগুতেরা তারা বলতে চায় যেন আল্লাহ মানুষগুলোকে এই রবের ক্ষমতাকে ভাগ করার স্বাধীনতা দিয়ে দিয়েছেন যেন তাদেরকে এই লাইসেন্স দিয়ে দিয়েছেন ইচ্ছা মত মানুষের উপরে তোমরা আইন তৈরি করবিধান তৈরি করবুল আলামিন যিনি সমস্ত জগৎসমূহের রব সমস্ত জগত যার হুকুমের অধীন সমস্ত সৃষ্টি জগতে যার আইন চলে রাজত্ব চলে এই জমিনের উপরে মানুষদের উপরে তার বান্ধাদের উপরেও তারই রাজত্ব চলবে তিনি এই জমিনেরও সার্বভৌমত্ব বা চূড়ান্ত আইনদাতা তখন এই বাতিল রবেরা তাগুতেরা বিদ্রুপের সুরে প্রশ্ন দেয় ঘাড় ঘুরিয়ে তাকায় প্রশ্ন করে আলামিন অমা থেকে আসলো। রাব্বুল আলামিন কে নয় এটা আবার কি জিনিস এই আসমান জমিন সবকিছুর মালিকানা রাজত্ব একমাত্র আল্লাহ আল্লাহ এই সত্যকে গোপন করার জন্য এই তাগুতেরা জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে আল্লাহর নাম কি পর্যন্ত মুছে দিতে চায় সেটা হতে পারে মানবরচিত কুফুরী সংবিধান কিংবা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পর্যন্ত সবখানে আল্লাহর আইন দূরে থাকুক আল্লাহর নাম পর্যন্ত তারা সহ্য করতে পারে না কাজে এদের কাছে আল্লাহ সুফান এটা হচ্ছে এটা আবার কি জিনিস সুফান আল্লাহ সুরা তোহার বর্ণনা থেকে আমরা দেখতে পাই সেখানে ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে প্রশ্ন করছে কলা ফামান রাব্বু কুমা তোমাদের পালন কর্তা কে সুরার সুহার বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি ফেরাউন অহংকার অধ্য প্রকাশ করেছে অপর দিকে সুরা তোহার বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন কিছুটা বিনত হয়ে প্রশ্ন করছে তবে তোমাদের রপ কে হেমসা এই সমস্ত অবাধ্য অহংকারীদেরকে নত করার জন্য কি বলতে হবে আলোসু মোহামতাল মুসাকে শিক্ষা দিয়েছেন যদি তাদের জন্য সুসংবাদ যথেষ্ট না হয় তাহলে সতর্ক বার্তাকে পেশ করতে হবে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দিতে হবে সাইদিন বললেন আমাদের কাছে এই নাজিল করা হয়েছে যে ব্যক্তি মিথ্যারোপ করবে এবং মুখ ফিরিয়ে নিবে তার উপরে আজাপ করবে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন নত হতে বাধ্য হল সে প্রশ্ন করল এবং ফেরাউনের মধ্যে আলাপ হয়েছিল আল্লাহ তিনি সবথেকে ভালো জানেন শুরুতে ফেরাউন একগে মেয়ে অবাধ্যতা অহংকার পেশ করলেও শেষে রবের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে যখন মূসা আল্লাহাম আজাবের সংবাদ তাকে জানিয়ে দিয়েছেন যদি তুমি রোপ করো মুখ ফিরে নাও তোমার উপর আজাব পড়বে এটা আমাদের কাছে ফেরাউন বলতে বাধ্য হল ফমান এই সুযোগটাই চাচ্ছিলেন তিনি চাচ্ছিলেন ফেরাওয়ানের দরবারে রবের পরিচয়কে তাদের সামনে পেশ করে দিবেন সত্যিকারের রব সম্পর্কে তাদের জন্য অন্তরে কোন সন্দেহ না থাকে কথা বলার সুযোগ মুসা আলাহ্লাম তিনি এই দরবারে তর্ক করতে আসেননি তিনি এসেছেন আমন্ত্রণ জানাতে দাওয়াতের অর্থই হচ্ছে আহ্বান করা সব থেকে বেশি কাবু করবে থেকে আমরা দেখতে পাই মোসা তিনি রবের পরিচয় পেশ করে তিনি বলছেন বললেন তিনি সেই আসমানেরও রব এবং এই জমিন এই জমিনের রব জমিনেরও আমরা বলেছি সেই সময় ফেরাউন এবং মিশরবাসীরা তার সূর্যের পূজার ছিল সূর্য কোথায় থাকে আসমানে অপরদিকে ফেরাউন সে নিজেকে জমিনের রব বলে দাবি করেছে আর আসমানের রব হিসেবে পেশ করেছে সূর্যকে এই কারণে সুহানুল্লাহ মুসা আল্লাহাম এত সুন্দরভাবে রবের পরিচয়কে উপস্থাপন করলেন তিনি বললেন যিনি রাব্বুল আলামিন আমার সেগুলোর আল্লাহ সুহান প্রমাণ চাও মাল্লাম বলছেন ইন কুন্তুম যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও এখানে এক বচনের পরিবর্তে মোসা আল্লাহাম বহু বচন ব্যবহার করেছেন সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল সেই মুহূর্তে মোসা আল্লাহাম এই বক্তব্য শুধুমাত্র ফেরাউনকে উদ্দেশ্য করে নয় বরং দরবারের উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলছেন যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও দৃঢ় বিশ্বাসী হতে চাও ইয়াকিন চাও এটাই হচ্ছে রবের সত্যিকারের পরিচয় যিনি রাব্বুল আলামিন তিনি সেই আসমানের রব জমিনের রব অমা বাইনা এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তার সবকিছুর রব সাইদিন তিনি যখন দরবারের প্রধান এবং তারাও ফেরাউনের মতো চিন্তাধারায় বিশ্বাসী কাজেই আসমান এবং জমিনের সত্যিকারের রবকে এটা নিয়ে তাদেরও সন্দেহ থাকার কথা সেই কারণে সাইদিনাম মুসা আলাহিসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে জবাব দিলেন ইনকুুন তুমিন যদি তোমরা নিশ্চিত প্রমাণে অস্বীকার করতে চাইছিল দেখতে পাচ্ছি যখন মৌসা আলাহাম আজাবের হুমকি জানিয়ে দিলেন ফেরাউনের সামনে ফেরাউন কিছুটা ভীত হলো তখন সে কোমল ভাবে প্রশ্ন করল কলা ফামান রব্বু ইয়া মোসা তবে তোমাদের দুজনের পালন কে হে তখন বললেন তিনি যোগ্য আকৃতি দান করেছেন তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন এরপরে পথ প্রদর্শন করেছেন খুবই সহজ উত্তর তিনি মালিক তিনি সত্যিকার রব তিনি বিধানদাতা যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি সবকিছুর সৃষ্টিকর্তা এই সত্য না বোঝার কোনো কারণ থাকতে পারে না ফেরাউন অলরেডি সন্তোষজনক উত্তর সে পেয়ে গেছে সঠিক উপযুক্ত জবাব সে পেয়ে গেছে কিন্তু সত্য গ্রহণে যার সমস্যা যার রাজত্ব হচ্ছে তৈরি করা রাজত্ব যার ভিত্তি হচ্ছে মিথ্যা সেখানে সত্য প্রবেশ করার অর্থ হচ্ছে মিথ্যার বিদায় আর মিথ্যার বিদায়ের অর্থ হচ্ছে তার রাজত্বের বিদায় কাজেই ফেরাউন তার সভাসদদেরকে এবং মানুষদেরকে বিভ্রান্ত করে রাখার জন্য মুসার আগের উত্তর শেষ হওয়ার আগেই নতুন প্রশ্ন করল ফেরাউন বলল সমস্ত আসমান জমিনের স্রষ্টা তিনি রব্বুল আলামিন। তিনি যেমনি ভাবে আমাদের রব তেমনি ভাবে আমাদের পূর্বপুরুষের রব এখানে ভ্রান্তির কোনো সুযোগ নেই কিন্তু ফেরাউন সূক্ষ্ম চালাকি করে তার সভাসদ্রান্ত একটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আরেকটি প্রশ্ন করল বারবার কথা বলার মধ্যে বিঘ্ন ঘটাল এবং মোসা তিনি মাথা ঠান্ডা রেখে সংক্ষেপে সেভাবে জবাব দিলেন কারণ তাকে ফিরে যেতে হবে মূল প্রসঙ্গে মৌসা আল্লাহিস্লাম জবাব দিলেন देर आमार लिपी लिपी आमार बार बार प्रश्न फेरा मुसाला के विव्रत करते मुसा अलाम दरबारे रबेचय মূসাল্লাহাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে যিনি আসমানের রব যিনি জমিদের সবকিছুর সত্যিকার যদি নিশ্চিত বিশ্বাসী হতে চাও ইনকুন্তুম দরবারের লোকেরা মুসা কথা মুগ্ধ হয়ে শুনছে এবং এত সুন্দরভাবে যখন রবের পরিচয়কে মুসা আলাহ্লাম পেশ করলেন দরবারে উপস্থিত সবার মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়ে গেল তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। সুহান আল্লাহ ফেরাউনের সেই সভার মধ্যেই মোসাল্লামের দাওয়াতের প্রভাব শুরু হয়ে গেল এবং সেই ক্ষেত্রে ফেরাউন সেই প্রভাব থেকে লোকেদেরকে সরিয়ে রাখার জন্য কি ব্যবস্থা করেছিল সেই ব্যবস্থায় ফেরাউন গ্রহণ করেছিল যা আমরা দেখি প্রায় প্রত্যেক যুগের ফেরাউনেরা সত্যকে গোপন করার জন্য দিয়ে কৌশল গ্রহণ করে সেটা হচ্ছে মানুষকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনার সুযোগ না দেওয়া আমার রব রবের পরিচয় কি এই জীবনের উদ্দেশ্য কি এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে যেন মানুষ চিন্তা করতে না পারে সেই ভাবনার সুযোগটাও সকল যুগের ফেরও চায় না। তারা আমাদের জীবনে কোন অবসর না থাকুক সকালে উঠে আপনি বের হবেন সন্ধ্যায় বাড়ি ফিরবেন ছুটির দিনে কথিত বিনোদনের নামে হারাম কাজে ব্যস্ত থাকবেন এরপর সপ্তাহের প্রথম দিন থেকে আবার কাজে যোগ দেবেন তারা আপনাদেরকে শিক্ষা দিতে চায় এটাই হচ্ছে জীবন কাজে এই জীবনের মধ্যে রব কে এটা নিয়ে চিন্তা করার কি দরকার কিন্তু ফেরাউন যখন দেখলো লোকেরা মুগ্ধ হয়ে মৌসা আলাহিস্লামের কথা শুনছে প্রথমে সে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চাইল সুরাত দেখতে পাই ফেরাউন বিভ্রান্ত ছড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করল তাহলে আগের যুগের অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে কিন্তু এর এরপরও মোসা আল্লাহলামের সঠিক জবাবের কারণে লোকেরা যখন মুগ্ধ হয়ে মৌসা আলাহিস্লামের কথা শুনছিল আমরা দেখতে পাচ্ছি ফেরাউন দরবারের উপস্থিত সবাইকে সাবধান করে দিল ধমক দিল সে বললো তার পরিষদর্গদের তোমরা কি শুনছো না সে কি বলছে কিছুতেই মোসা আলাকে থামানো যাচ্ছে না এমনকি আগের যুগের লোকদের বাপদাদাদের কথা সেন্সিটিভ ইস্যু এত যুগ ধরে যা পালন করে আসলাম তাহলে কি ভুল করলাম বাপদাদারা কি ভুল করেছে মৌসা আলা নিঃসংকচে জবাব দিলেন তিনি তোমাদের রব। পূর্বপুরুষের অধৈর্য হয়ে উঠল কারণ লোকেরা মুসা আলাহ ইসলামের কথা শুনছে এই সংলাপের ভারসাম্য চলে যাচ্ছে সাইদিনা মৌসা আল্লাহামের দিকে আমাদেরকে মনে রাখতে হবে সাইদিনা মৌসা আল্লাহ তিনি ফেরাউনের কাছে এসেছেন আমন্ত্রণ নিয়ে নিমন্ত্রণ নিয়ে দাওয়াত নিয়ে দিকে আহ্বান করার কাজ নিয়ে তিনি এসেছেন এখানে আসেননি এবং শুরুতেই কারো সঙ্গে বিতর্কি লিপ্ত হওয়া এটা দাওয়াতের সঠিক আদব নয় তিনিও দরবারে এসে খুবই কোমল ভাবে তার দাওয়াতকে শুরু করেছেন দাওয়াত মানে নিমন্ত্রণ জানানো আহ্বান জানানো তিনিও দরবারে এসে ফেরাউনকে সত্যের দিকেই আহ্বান জানিয়েছেন পবিত্র হওয়ার দিকেই আহ্বান জানিয়েছেন যেমনটা আমরা দেখতে পাই সুরানা জিয়াতে যেখানে আলো সভা বর্ণনা বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যেন তুমি তাকে ভয় করতে পারো এরপর সে তাকে মহা নিদর্শন দেখাল বড় আয়াত দেখালো। কিন্তু ফেরাউন মিথ্যারোপ করল এবং অমান্য করল এরপর সে এর বিরুদ্ধে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল কাজেই মহাসা আল্লাহিসাল্লামের আন্তরিক আহ্বান সত্ত্বেও যখন ফেরাউন অবাধ্যতা প্রদর্শন করল সাইজরা মোসা তিনিও ঠিক সেভাবেই রেসপন্স করলেন সেই মুহূর্ত থেকে এই দাওয়াত রূপান্তরিত হয়ে গেল এক বিতর্ক এবং বাকযুদ্ধে বিতর্কের ক্ষেত্রে মানুষ শুরু থেকে ডিফেন্সিভ হয়ে যায় যেদিকে আহ্বান করা হচ্ছে সেদিকে মনোযোগ না দিয়ে নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে ফেরাউন সেই দাওয়াতকে বিতর্কে রূপান্তরিত করে নিজের দলের লোকেদেরকে মোসা আল্লাহামের প্রতিপক্ষ বানিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু সুহান আল্লাহ মুসা আল্লাহামের দাওয়াতের মাধ্যমে সুন্দর উপযুক্ত এবং সংক্ষিপ্ত দরবারের লোকেরা মুগ্ধ যে দরবারের লোকেরা শুরুতে করছিল। তারাই এখন নিয়েসা আল্লাহিস্লামের জবাবকে শুনছে ফেরাউন তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেললো চূড়ান্ত অধৈর্য হয়ে ফের তার পারিষদর্গকে ধমক দিয়ে বলল। আলা তাস্তা তোমরা কি শুনছো না সে কি বলছে फेराउनल तुम्हारा चुप जे कर फेराउन निजे अस्तित्व प्रश्न करलो तुमरा कि शोना फेराउन जो विभ्रांति सृष्टि संशय নিজেকে মানুষের সামনে রব হিসেবে উপস্থাপন করেছিল সেই বিভ্রান্তি সেই ধূম্র জাল কেটে যাচ্ছে বিভ্রান্তির মাধ্যমে কাজ হচ্ছে না। এটা দেখে ফেরাউন ভীতি ছড়িয়ে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করল তা যদি দেখে মানুষের মধ্য থেকে বিভ্রান্তি কেটে যাচ্ছে মানুষ হক জানতে বুঝতে শুরু করেছে তখন তারা এই দ্বিতীয় কৌশলকে গ্রহণ কিন্তু ফেরাউন দেখল এতেও তার কোনো কাজ হচ্ছে না তখন সে তৃতীয় কাজটাই করল সেটা হচ্ছে অপবাদ দেওয়া সত্যকে মিথ্যা বলে মানুষের সামনে পেশ করা এবং সবচেয়ে দ্রুত কোন ব্যক্তির বিরুদ্ধে তার কথা শোনা থেকে বাকিদেরকে বিরত করার জন্য সব থেকে সহজ যে অভিযোগ দেওয়া যায় সেটা হচ্ছে কাউকে উন্মাদ দেওয়া পাগল ফের বলল তোমাদের কাছে পাঠানো এই রাসুল সে তো নিশ্চয়ই বদ্ধ উন্মাদ বদ্ধ পাগল থাকতে না পেরে সে বলে উঠল ই তো নিশ্চয়ই লোকেরা মুসা আল্লাহ ইলাইকুম যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে এক বদ্ধ উন্ন মাত কিন্তু মোসা তিনি এখানে এসেছেন আল্লাহর দাওয়াতকে পেশ করতে নিজের ব্যক্তিত্বকে উদ্ধার করার জন্য নয় মুসা আল্লাহাম নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন না তিনি রবের পরিচয় তাদের সামনে আরো সুন্দর ভাবে পেশ করতে থাকলেন মোসা রবের পরিচয় পেশ করছেন সালাম বললেন মোসা আলাহ সাল্লাম বললেন তিনি পূর্ব পশ্চিম মশরিক থেকে মাগরিব পর্যন্ত অমা বাইনা হুমা এবং উভয়ের মাঝখানে সব কিছুর পালন কর্তা সবকিছুর রব ইনকা যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকে যদি বুঝদার ব্যক্তি হয়ে থাকো। এবং এই পরিচয় থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন যেভাবে নিজেকে মিথ্যা রব বলে দাবি করেছিল সেটা মানুষদের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল কারণ সালাম শুধুমাত্র এখানে জমিন নিয়েই কথা বলেছেন মিশরের বাইরে ফেরাউনের কোন রাজত্ব নেই কাজেই কিভাবে সে রব হতে পারে কিভাবে সে রব্য কুমল আ হতে পারে সালাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন সেই শুরুর বক্তব্যেরই অংশ কিন্তু মাঝখানে ফেরও বারবার বিঘ্ন ঘটাল মুসা মাঝখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন এবং সবশেষে মুসাআ রবের পরিচয় তুলে ধরলেন একেবারে চূড়ান্ত প্রসঙ্গে তিনি বললেন যে জমিন সম্পর্কে যে জমিনের রাজত্ব সেই গেল। কারণ তার অন্যদিকে ঘুরে যাচ্ছে কাজেই ফেরাউন এবারে মোসা সালামকে ভীতি প্রদর্শন করল মূসা সালামকে ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করো ইলা হিসেবে গ্রহণ করো কারাগারে নিক্ষেপ করবো কারাগারে নিক্ষেপ করবে উদ্দেশ্য মোহসা আল্লাহাম যেন ভীতির কারণে নিজের অবস্থানকে নিজের বক্তব্যকে নিজের দাওয়াত প্রত্যাহার করে নেন দরবারে মাত্র কয়েক মিনিটের দাওয়াতে সাইজিনা মোসা আলাহাম যে প্রভাব সৃষ্টি করেছেন মুসা আলাহাল্লামকে হত্যা করলেও সেই প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে না বরং চারিদিকে প্রচারিত হবে এই কথাগুলো বলার কারণে কারাগারের নিজের বক্তব্যকে নিজেই প্রত্যাহার করে নেন যদি তিনি বিরত হন থেমে যান অর্থাৎ যদি তাকে আদর্শগতভাবে পরাজিত করা যায় সেই ক্ষেত্রে ফেরওয়ানের উদ্দেশ্য সফল হবে সুহান আল্লাহ আল্লাহর মাহাত্ম তিনি সেই দরবারে এমন এক অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যেখানে ফেরাউনকে পরাজিত না করা এভাবে আল্লাহ সমস্ত যুগের কাফের দেন। তারা মনে করে আরেকটু গেলেই তারা জিতে যাবে কিন্তু সেটাই তাদের ধ্বংসের কারণ হয় ফেরাউন মুসা আলাহামকে ভীত করতে চাইল কিন্তু মুসা আল্লাহ ভীত হলেন না তিনি বুঝতে পারলেন এই সংলাপে ফেরাউন চূড়ান্ত পরাজিত হয়ে গেছে তার কাছে বলার মতো উপস্থাপন করার মতো আর কোন যুক্তি নেই কোন কথা নেই বলার মতো কিছু থাকলে অবশ্যই বলত সে প্রশ্ন করত যুক্তি কিন্তু বলার মতো কিছু নেই দেখাতই সে এখন পেশি শক্তির ভয় দেখাচ্ছে তিনি বুঝতে পারলেন এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সংলাপকে আলোচনাতে ফেরাউনের পরাজয়কে চূড়ান্তভাবে সিলগালা করে দেওয়ার অলরেডি সেখানে তিনি কথার মাধ্যমে এই প্রভাব বিস্তার করেছেন প্রাধান্য লাভ করেছেন কিন্তু এখনো তার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুইটি বিশেষ নিদর্শন মজুদ রয়েছে মহাসা আল্লাহ বললো আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করবো আমি তোমার কাছে যদি কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসি তাহলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি সত্যবাদী হলে সেটাকে উপস্থাপন করো ফিনিয়া দিন এরপর তিনি লাঠি নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে তার সুস্পষ্ট এক অজগর সাপে পরিণত হয়ে গেল তিনি তার হাত বের করলেন সাথে সাথে সেটা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল আলো হিসেবে চমকাতে লাগল এখন ফের কি করবে ফের প্রমাণ চেয়েছিল মুসালাম প্রমাণ উপস্থাপন করেছেন শুরুতে সাইদিরাম মুসা্লামের মৌখিক দাওয়াত এটাই যথেষ্ট ছিল এখন যে দুইটি মোজিজা আল্লাহাম মুসাল্লাকে দিয়েছিলেন সেই দুইটিও মোসাদাম তাদের সামনে প্রদর্শন করলেন লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি মোসাদ আলাহি সাল্লাম দরবারে উপস্থিত হয়ে এই মজিজা দুটিকে প্রদর্শন করেননি তিনি প্রথমে সময় নিয়েছেন দরবারে উপস্থিত লোকেদেরকে তাদের চিন্তা কাজে লাগানোর সুযোগ দিয়েছেন তাদের বিশ্লেষণী শক্তিকে কাজে লাগানোর সুযোগ দিয়েছেন তাদেরকে প্রশ্ন করেছেন উদাহরণ দিয়েছেন ব্যাখ্যা করে জবাব দিয়েছেন ফলে তাদের মধ্যে কিছুটা খায়ের কল্যান সৃষ্টি হল আমরা দেখতে পাই যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ অবশিষ্ট থাকে তখন সে এই মুজিজাগুলো দেখে ইমান আনবে অপরদিকে ভিতরে কোন বিন্দু মাত্র কল্যাণ অবশিষ্ট না থাকে তাহলে শত মুজিজা শত নিদর্শন দেখেও সে ইমান আনবে না কেননা মুসার হাত থেকে আলো বের হচ্ছে এটা যদি একটা অলৌকিক বিষয় হয় তাহলে যে সূর্য ক্যালাসভা মাতালা শত শত বছর ধরে আমাদের জন্য উজ্জ্বল প্রদীপ হিসেবে দিয়ে রেখেছেন সেটা কি আশ্চর্যজনক নয় এই সৃষ্টি কি রবের পরিচয় রবের শক্তি প্রমাণ নয় কে এই সৃষ্টিকে তৈরি করলেন কে এই সূর্যকে বানালেন কে এই আসমানকে বানালেন এই বিস্তৃত জমিনকে বানালেন তিনি সমস্ত কিছু স্রষ্টা তাকে বাদ দিয়ে কিভাবে সামান্য এক মানুষের হুকুমের গোলামি আমরা করতে পারি আমাদের চারপাশে আল্লাহ অলরেডি অসংখ্য আয়াত নিদর্শন প্রমাণ দিয়ে রেখেছেন যাদের ভেতরে কল্যাণ আছে যারা নিজেদের ফিতরাতকে দূষিত করেনি তারা এগুলো দেখেই মানা আনে দিকে যারা নিজেদের বিশুদ্ধ ফিতরাতকে কলুষিত করেছে অন্তর্কে দূষিত করেছে তাদের অন্তরে শত নিদর্শন থাকলেও কোনটাই না। সময়ের সাথে সাথে তারা আরও অবাধ্যতা অহংকারে মেতে্লাম প্রথমে চিন্তাভাবনা বিশ্লেষণের সুযোগ দিয়ে পরবর্তীতে যখন দুইটি মজিজাকে প্রদর্শন করলেন তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রইল না ইনি সত্যিই আল্লাহর রাসুল আল্লাহর বার্তা হক যে দুইটি মুদিজাকে আল্লাহ কর্তৃত্ব কোন জালিম শাসকের জন্য নয় সেই লাঠি পরিণত হয়ে গেল সাপে যখন ফেরাউন প্রমাণ চাইল সাপ শাস্তির প্রতীক আজাবের প্রতীক সুতরাং যে কর্তৃত্ব সেগুলোকে প্রতিষ্ঠা করে থাকেন তার বিরুদ্ধে সাপে এবং আজাবে পরিণত হতে যাচ্ছে অপরদিকে মৌসা আল্লাহাম দ্বিতীয় যে নিদর্শনটি দেখালেন সেটা ছিল আলো মৌসালাম যেদিকে তাদেরকে আহ্বান করছেন সেটা হচ্ছে নূর সেটা হচ্ছে এক উজ্জ্বল আলো ইসলাম হচ্ছে নূর ইসলাম হচ্ছে আলো লোকেরা ফেরাউনের অধস্থনেরা তারা কি করল তারা ফেরাউনের দিকে তাকিয়ে থাকলো তার মুখাপেক্ষী হয়ে রইল আর ফেরাউন কি করেছিল ফেরাউন স্পষ্ট কুফুরি করেছিল ফেরাউন চিন্তা করল। মুসাল্লা সাল্লাম শুমাত্র কথার মাধ্যমে তাদেরকে অলরেডি মোটিভেট করে ফেলেছেন এখন আবার এই দুটি শক্তিশালী এগুলোকে ফেরাউন শক্তিশালীকে মোকাবেলা করবে এটাকে মোকাবেলা স্বার্থ সেই ক্ষেত্রে ফেরাউন করেছিল কাদের সাথে কথা বলেছিল ফেরাউন দরবারে উপস্থিত সভাসদদের মধ্যে যারা প্রধান যারা তার নিকটবর্তী তাদের সঙ্গে সে পরামর্শ করল তাদেরকে উদ্দেশ্য করে সে বলল কুরআ থেকে আমাদের একটি বলছেন মালা যারা প্রধান তাদেরকে উদ্দেশ্য করে তাদের সাথে ফেরাওন পরামর্শ করল তাদেরকে উদ্দেশ্য করে ফেরাওন বলল ইন্ম নিশ্চয়ই এই ব্যক্তি একজন দক্ষ জাদুকর একজন জ্ঞানী জাদুকর সাহিরুন আলিম কিছুক্ষণ আগে ফেরাউন সে দরবারে লোকেদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে তোমাদের কাছে এক বদ্ধ এখন ফেরাউন ফেরাউন সেই আবার বলছে এই ব্যক্তি একজন জ্ঞানী নিজেই নিজের বক্তব্যকে খণ্ডন করছে কিভাবে একই সাথে একজন ব্যক্তি বৌদ্ধ উন্মাদ হতে পারে আবার একজন জ্ঞানী জাদুকর হতে পারে হয়তো সে একজন বদ্ধ উন্মাদ অথবা একজন জ্ঞানী ব্যক্তি কাজে ফেরাউন নিজেই নিজের যুক্তিকে খণ্ডন করে তার নার্ভাসনেসকে উপস্থাপন করলাম সংলাপে পরাজিত করার জন্য ফেরাউন অস্থির হয়ে গিয়েছিল তাদের চিন্তা ভাবনা করার সুযোগ না পেয়ে সে যা মাথায় আসছে মুখে আসছে সেটাকে বলেই মুসার কাছ থেকে সবার মনোযোগকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছিল ফেরাউনের পরে আরেকটি বিষয়কে তাদের সামনে উপস্থাপন করল ফের বলল বল সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় ফেমাদা মরুন অতএব তোমাদের কি মত তোমরা কি মনে করো লক্ষনীয়। ফেরাও এর মতো সৈরাচারী শাসক অত্যাচারী শাসক সে তার অধীনস্থদের কাছে ফেরাউন নিজেকে রব দাবি করেছে এই অর্থে তার অধীনস্থরা হচ্ছে তার গোলাম তার গোলামদের মত ফেরাউন ধারণা করল এই লোকেরা আমার কাছ থেকে ঘুরে যেতে পারে কারণ ফেরাউনরা সমস্ত যুগের তাগুতেরা তারা খুব ভালো করেই জানে তারা যে ভ্রান্ত মতবাদকে মানুষের সামনে সৃষ্টি করে রাখে সত্যিকার অর্থে সেই মতবাদে বিশ্বাসী ফের অন্তর দিয়ে ভালোবাসে এমন লোক খুবই কম যারা তার সাথে রয়েছে তারা রয়েছে তাদের স্বার্থের কারণে অধিকাংশই হচ্ছে তোষামতকারী এরা যেমনি ভাবে দলে দলে যোগ দেয় তেমনি ভাবে দলে দলে ভেঙেও যায় এরা হচ্ছে দুধের মাছি সুভান এই প্রসঙ্গে ফেরাউন যখন তার অধীনস্থদের কাছে বিনত হয়ে নরম সুরে প্রশ্ন করছে তোমাদের কি মত তোমরা কি মনে করো তাদের কাছে মতামত চাচ্ছে এই প্রসঙ্গে ফি জিলালিল থেকে আমরা একটি কোর্টকে উল্লেখ করতে পারি পৃথিবীর বিদ্রোহী এবং অহংকারী ব্যক্তিদের প্রকৃতি হচ্ছে এটা যখন তারা দেখে তাদের পায়ের নিচের জমিন কাঁপছে তখন তারা ভয়ে কাঁপতে থাকে এবং তার সামনে সামান্যতম ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারাই থাকুক না কেন তাদের কাছে সে সেই সংকট থেকে বাঁচার জন্য পরামর্শ চাইতে থাকে মতামত চায় তাদের কাছে তাদের কাছে এমন ব্যক্তিদের কাছে সে পরামর্শ চায় যাদেরকে এর আগে এতদিন ধরে সে পদদলিত করে রেখেছে আজকে তাদেরকে নিয়েই সে গোল টেবিল বৈঠক করতে চায় এ এমন এক অবস্থা যখন তার বুদ্ধি কাজ করে না মাথা নষ্ট হয়ে যায় মাথা বেঠিক হয়ে যায় ভয়ের চোটে তার দাপট দম্ভ সব হয়ে যায়। তখন সে সমুদ্র মতো তৃণলতা বিও বাঁচতে আশা করে চিরদিন জালেমদের দশা একই রকম হয়ে থাকে ইতিহাসের ধারা ধারাবিবরণী চিরদিন এই একই সাক্ষ্য বহন করে এসেছে অহংকারী মানুষ বিপদে পড়লেই চিৎকার করতে শুরু করে আর ছেড়ে দিলে মনে করে হাফ ছেড়ে বাঁচা গেল অর্থাৎ তাদের এই সমস্ত পরামর্শ তাওয়া মতামত চাওয়া এটা শুধুমাত্র সাময়িক বিপদ কাটা পর্যন্তই যা টিকে থাকে বিপদ কাটার সঙ্গে সঙ্গে তারা পূর্বের মতো আগের মতো স্বেচ্ছাচারী এবং অত্যাচারী হয়ে যায় লক্ষণীয় চূড়ান্তভাবে ফেরাউন যে কথাটিকে মূসার দাওয়াতের বিপরীতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা হচ্ছে মূসা তাদের তাদের দেশ থেকে বহিষ্কার করতে তাদেরকে সেখান থেকে বের করে দিতে এসেছেন এটাও স্পষ্ট ভুল কথা কারণ মুসা আলাহ তিনি বলেছেন তিনি এসেছেন বনি ইসাইল কে নিয়ে চলে যাওয়ার জন্য তিনি এসেছেন ফেরাউনের কাছে যেন ফেরাউন বনীসাইল কে তিনি বনে ইসাইলকে নিয়ে থেকে চলে যাবেন এবং ফেরাউন যেন তাদের করে ফেরাউন যেন তাদেরকে ছেড়ে ফেরাউন এর বিপরীত তাদের সামনে করে বলল মুসা এসেছে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে সুতরাং মূসা তাদের জাতীয় ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি থ্রেট হিসেবে উপস্থাপন করা হল এবং কৌশলে ফেরাউন তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করবে এবং সে তো এটাই চায় জাদুর মাধ্যমে কোনোভাবে তোমাদের এই উন্নত আধুনিক বিশ্ব মিশর থেকে বহিষ্কার করে দিয়ে সেইখানে তারা স্থান দখল করবে দেশপ্রেমকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদকে উস্কে দেওয়া এটা নতুন কোনো কৌশল নয় দেশপ্রেম কোন একটি স্থানের প্রতি ভূমির প্রতি ভালোবাসা সহজাত মানবিক অনুভূতি যে স্থানে আপনি বড় হন বেড়ে ওঠেন দীর্ঘদিন বসবাস করেন স্বাভাবিকভাবেই সেই স্থানের প্রতি আপনার একটি আসক্তি কাতরতা ভালোবাসা জন্মে যায় কিন্তু এই ভালোবাসাকে পুঁজি করে যখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয় ভ্রান্ত আদর্শ সৃষ্টি করা হয় ক্ষেত্রে সেটা পরিণত হয়ে যায় জাতীয়তাবাদে ভূমি কিংবা রাষ্ট্রভিত্তিক জাতীয়তাবাদ কখনোই বৃহৎ ঐক্য তৈরি করে না বরং মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করে বিভক্তি সৃষ্টি করে এবং এই সমস্ত জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষদেরকে একত্রিত করার সব থেকে সহজ উপায় হচ্ছে জাদু করে তোমাদেরকে সেখান থেকে বের করে দিতে চায় তোমাদের কি মত ফেরাউন যদিও তাদের মতামতটা ছিল কিন্তু ফেরাউনের বিরুদ্ধে কিছু বলার মতো সাহস তার অধীনস্থদের নেই কাজে তারা একমত হল তারা বলল তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য অবকাশ দিন শহরে শহরে ঘোষক পাঠিয়ে দিন তারা যেন আপনার কাছে প্রত্যেকটা দক্ষ জাদুকের কে নিয়ে এসে হাজির হয় এরপর এক নির্দিষ্ট দিনে যাদুকরদেরকে একত্রিত করা হল ওসল আল্লাহ আলা সৈদিন মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়াসাবি আসসাল্লাম কাসি